কদমের সামনে হওয়া জাগন আর নয় স্লোগান আর নয় রাজ প্রথম দোলন মিছিলে মিছিলে নব স্লোগান যাই না খুব মিথ্যার প্রহসন রণপথে চল বিপ্লবী দল ভাগ সিংহাসন রেনা পথে চল বিপ্লবী দল ভাঙ মিথ্য সিংহাসন আর নাই রাজ পথ আন্দোলন মিছিলেনবলু গান আর নাই রাজ পথ আন্দোলন মিছিল মিছিলেনবস্লু গান বোলালের কোনতে গাউ মুজাহিদ তাহিদের গান ওমরের মতো সকল জুলুমের ঘটা অবসান বেলালেরি অবসান, গা দিয়ে জীবন দিয়ে বাঁচাও রেমান আর নাই রাজ পথ আন্দোলন মিছিল মিছিলেনবশলুগান আর নাই রাজ পথ আন্দোলন মিছিল মিছিলেনব স্লোগান সিংহাসন রথে চলবি প্রবি দল ভাঙ মিথার সিংহাসন হার নয় রাজ পথন দোলন মিছিল মিছিলেন নব স্লোগান হর নয় রাজ পথন দোলন মিছিলে মিছিলেন নব ও দু বদারের ধ্রুব না নাম যাহিদ নাও শাহজলালের পাপ ভূমিতে সোষক হটা ওহুদু বগরের ধ্রুব হাতিয়ার না মুজাহিদ নাও সাহজলালের পাপ ভূমিতে সোষক হটা যত দিন আছে ধমনিতে কুন্নড়বা মরণ যতদিন আছে ধমনিতে কুন্নড়া মর আর নাজ প্রথম দোলন মিছিলেন বসলুগান আর নাজন মিছিলেন বসলুগান তাই না কু মিথ্যার প্রহসন রণপথে চলবি প্রবি দোল ভাঙ মিথ্যার সিংহাসন রণ পথে চলবি প্রবি দোল সিংহাসন হর নয় রাজ পথম দোল মিছিলে মিছিলে নবসল গান হর নয় রাজ পথম দোল মিছিলে মিছিলে নবসল গান হর নয় রাজ পথম দোল মিছিলে মিছিলে নবসল গান